ইবনু উমার রাজিয়ালাহ আলহ্ন হতে বর্ণিত তিনি বলেন ইসলামের পূর্বযুগে মানুষ হাবালুল হাবালা রূপে উটের গোস্ত ক্রয় বিক্রয় করত রাবি বলেন হাবালুল হাবালার অর্থ হল তারা উঠ কেনাবেচা করত এই শর্তে যে কোনো নির্দিষ্ট গর্ভবতী উঠনি বাচ্চা প্রসব করলে পর ওই প্রসব করা বাচ্চা যখন গর্ভবতী হবে তখন উটের দাম পরিশোধ করা হবে নাবি সাল্লাহ আলিয়াল্লাম তাদেরকে এরূপ কেনাবেচা করতে নিষেধ করে দিলেন